তা সমাধান আসসালামু আলাইকুম ওরকমদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আমরা আপনাদের সামনে একটি ধারাবাহিক আয়োজন নিয়ে পৌঁছেছি যে আয়োজন আপনাদেরকে একটি দিক নির্দেশনা দান করবে এবং আমাদের সকল মুসলিম উম্মাকে উপকৃত করবে তার মধ্যে যে শিক্ষণীয় বিষয় রয়েছে সেই শিক্ষার আলোকবর্তিকা থেকে আমরা আগেও বলেছি হাদিস ইসলামী শাস্ত্রের একটি মৌলিক বিধান ইসলামিক বিধানের একটি অবিচ্ছেদ্য অঙ্গ হচ্ছে হাদিস পবিত্র কোরআন এবং শহী হাদিস ছাড়া কোশ্চিনকালেও একজন মানুষ ইসলামের উপরে চলতে পারে না তাই আসুন এই হাদিসের আলোকে আমরা ঘটনাবলির মাধ্যমে আমাদের জীবনের চলার পথ নির্ণয় করব এবং আমরা অনুপম শিক্ষা গ্রহণ করব আমরা পর্বভিত্তিকে আলোচনায় আজকে যে পর্বটি আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি তা হলো তাইফের সেই হৃদয় বিদারক ঘটনা যেখানে নবী করিম সাল্লি হাসাল্লাম मक्कार जुलूम निर्तन निष्पेषण जख एके असहन हो उठल जो आने अवस्थान सह्य करतेलें ना तक चले गए तोपबासी वेखने तर आत्मस्वजन जरा छुफिर बाड़ी से दुर्दीन मुहूर्ते आश्रय दान सत्य के ग्रहण करबें अथबा ता আশ্রয় দান করবেন আত্মীয় হিসাবে কিন্তু সেখানেও বিশ্বনীবী মোহাম্মদ রসিউল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এক অসহনীয় চরম অবর্ণনীয় নির্যাতনের শিকার হয়েছিলেন আসুন আজকে আমাদের সম্মানিত আলোচক বৃন্দের মুখ থেকে আমরা সেই হৃদয় বিদারক দৃশ্য উপলব্ধি করব যা আমাদের জীবনে সত্যিকার অর্থে এব্রত হাসিলের কারণ হবে ইনশা আল্লাহ প্রথমেই পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে যারা আজকের বিজ্ঞ আলোচক মন্ডলী রয়েছেন তন মধ্যে প্রফেসর ডক্টর হাফেজ এবি এম হিজবুল্লাহ আসসালামি এবং আরও আছেন শেখ আহমদুল্লাহ আসসালামি আর রয়েছেন শেখ শহীদুল্লাহ খান মাদানী আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত এবং উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সমন দর্শক আমরা প্রথমেই জানতে চাইব শাহ শহীদুল্লাহ খান মাদানী আপনি বলুন দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে যে তাইফের সেই মনমন ঘটনা কেমন ছিল আলহামদুলিল্লাহ ওয়াল আলহি ও সাহাবি আজমাইন আহাদ ধন্যবাদ মহতারাম উপস্থাপককে আজকে সুন্দর একটি গুরুত্বপূর্ণ পর্ব উপস্থাপন করার জন্য প্রতিটি মুসলিম কম বেশি রাসুল সাল আলী হাসাল্লামের তয়েফের ইতিহাস সম্পর্কে ধারণা রাখি তয়েফের দীর্ঘ ইতিহাস বর্ণনা আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য একটি হাদিসকে সামনে রেখে কিছু ধারণা নেওয়া কিছু শিক্ষা নেওয়া রাসুল সাল্লাহ আলীহসাল্লামকে জিজ্ঞাসা করলেন উম্মুল মোমিনিন আয়েসার আদি আল্লাহআ যে আপনার জীবনে সবচেয়ে বেথাদায়ক দিন কোনটি ছিল আয়েসার আদি আল্লাহা মনে করছিলেন যে হয়তোবা রাসুল সাল্লাহ সাল্লাম অহুদের কথা বলবেন রাসুল সাল আলিউসাল্লাম বললেন আমার জীবনে সবচেয়ে ব্যথাদায়ক দিন যেটি দিনটি হচ্ছে তয়েফের দিবস মক্কার পরিবেশে যখন আমি তৌহিদের দাওয়াত দিচ্ছিলাম মুশিক সমাজ আমার এ দাওয়াতকে কিছু সংখ্যক গ্রহণ করলেও অনেকেই বর্জন করে দিনের পর দিন তারা প্রতিহিংসায় অনুসারীদের উপর নির্যাতন নিষ্পেষণ চরম পর্যায়ে চালাতে থাকে সেই পরিবেশে আমি মনে করলাম যে মক্কায় হয়তো দাওয়াতের কেন্দ্র স্থাপন করা সম্ভব নয় পার্শ্ববর্তী কোনো এলাকা বিশেষ করে তয়েফ সেখানে যদি এই দাওয়াতের কেন্দ্র আমরা স্থাপন করতে পারি তাহলে হয়তো আরও উপকৃত হতে পারবো দাওয়াতকে আরও সহজেই বিস্তার ছড়িয়ে দেওয়া যাবে এবরা আশা নিয়ে নবী মোহাম্মদ সাল আলী হোসাল্লাম তয়েফের দিকে গেলেন তয়েফে গিয়ে তাদেরকে যখন দাওয়াত দিলেন তাও দাওয়াত শের বর্জনের দাওয়াত তারা নবী সাল্লাহ আলী হসাল্লামের দাওয়াত তো কবুল করলেনই না বরং নবী সাল্লাহ আলী হসাল্লামকে নানাভাবে ঠাট্টা বিদ্রুপ করে দুষ্ট ছেলেদেরকে ললিয়ে দিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে রক্তাক্ত করা হলো নবী সালি হুসাল্লাম বলছেন আমি যখন সে রক্তাক্ত আহত হলাম আমি যেন জ্ঞান হারার মতো বেহুসের মতো সেভাবে আমি যখন কিছুটি বের হয়ে আসলাম বের হয়ে এসে তয়েফর মক্কার মাঝামাঝি পথে হঠাৎ দেখছি মাথার উপরে এক ছায়া নেমে আসছে আকাশের দিকে মাথা তুললেই দেখলাম জিবরিল আলাইসালাতুয়ালাম জিবির আলিহিসুয়সাল্লাম তিনি কাছে নেমে আসলেন সাথে তাঁর আরেকজন ফেরিস্তা তিনি হলেন মালাকুল জিবাল গোটা বিশ্বের পাহাড় পর্বত নিয়ন্ত্রণের যারা দায়িত্বশীল তাদের যিনি নেতৃত্ব দেন সেই ফেরস্তাকে সাথে নিয়ে এসেছেন এবং বললেন হে মোহাম্মদ সালাল্লাহ আলহিহসাল্লাম আপনার এ অবস্থা আল্লা সুবহানা তালা জানেন তিনি আপনার কাছে আমাদেরকে প্রেরণ করেছেন এই হল মালিকুল জিবাল পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরস্তা আপনি একটু নির্দেশ দিন একটু কিছু বলুন সেই মক্কারীকে ধুলিশ্ব করে দেওয়া হবে দুপাশের পাহাড় উঠে পাহাড় দিয়ে নিষ্পেষিত করা হবে তয়েবাসীকে নিশ্চিন্ন করে দেওয়া হবে একটু শুধু আপনি বলুন নবী মুহাম্মদ সাল আলি সাল্লাম তিনি হলেন রাহমাতুল্লিল আলমিন যারা তাকে কষ্ট দিয়েছে তাদের শাস্তি দেওয়া তিনি যেন সহজে মনে করেন না পছন্দ করেন না তিনি বললেন জবাব দিলেন জিবরিলকে এবং মালাকুল জিবালকে যারা আজকে আমাকে এভাবে কষ্ট দিয়েছে আরজুল্লাহ আই রেজাম আসলিমুদাহিক তাউ হিদের উপরে আবাদত করবে এবং তার সাথে কোনো রকমের শেরকে লিপ্ত হবে না সেই আশায় আমি চাচ্ছি তাদেরকে কোনো কিছুই শাস্তি আমার উপরে বা মক্কায় যে হাদিস্টি সাহিব তিনি এভাবে বর্ণনা করেছেন চমৎকার বলেছেন আমাদের শেখ আসলে ঘটনা বলি শুধু একটি নয় অনেকগুলো ঘটনা ইতিহাস নিয়ে তো আসলোই এখান থেকে আমার মনে হয় অনেকগুলো বিষয় আমাদের জন্য লক্ষণীয় আছে লক্ষণীয় তার এক নম্বর যে জিনিসটি আমার মনে হয় লক্ষণীয় সেটি হলো এই আমাদের আজকাল অনেক ইমানদারদের ভিতরে একটি প্রশ্ন জাগে সেটি হলো যে মুসলিমরা অনেকে অনেক জায়গায় বিপদগ্রস্ত আল্লাহ তাল্লাহার সাহায্য কেন আসছে না অনেকেই নিরাশ হয়ে যান অনেকে আল্লাহর প্রতি প্রশ্ন ছড়ে তোলেন অনেকে কোরআন এবং সুন্না যে সমস্ত আশার বানী দেওয়া হয়েছে আল্লাহ মাফ করুন সেগুলোর প্রতি সন্দেহ পোষণ করেন আসলে এই ঘটনা থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা পাই সেটা হলো এই আল্লাহ তাল্লাহার সাহায্য আশা আমাদের অবস্থার উপর নির্ভর করে নয় আমাদের আশার উপর নির্ভর করে না এটা নির্ভর করে শুধুমাত্র আল্লাহ ফাকাবুল ইজাদের হুকুমের উপরে হুম আল্লাহ যখন চাইবেন তখন আল্লাহ তালা তার কুদরতের প্রকাশ ঘটাবেন আল্লাহর কুদরতের প্রকাশ স্বয়ং আল্লাহর নবীদের বেলায়ও নবীদের চাহিদা মোতাবেক আল্লাহ তালা করেননি সময় আল্লাহ যখন হুকুম হয়েছে তখন ঘটায় যে আল্লাহ সুহানা তাল্লাহ আমাদের বিগত পর্বের সময় আলোচনা এসেছিল যে এক বাটি দুধে বরকত দিয়ে অনেক মানুষকে পান করার তফিক দিয়েছেন সে আল্লাহ তালা তো এখানে অনেক কিছু করতে পারতেন যে তাই ফেরসুল আক্রম সাল্লার ফেতু যে নির্যাতন হলো তাঁকে যেভাবে লাঞ্ছিত করা হলো ছোট ছোটো শিশু ছোকরাকে দিয়ে এই অবস্থায় তো আল্লাহর বলে যে তো অনেক কিছু করতে পারতেন যে ফিরেস্তা এসে বললেন দুপাশে পাহাড়কে আমি মিলিয়ে এদেরকে ধ্বংস করে দেই তিনি তো একটু পুরা এসে করতে পারতেন এরকম কিছু কিন্তু আল্লাহ তালা সেটা করলেন না এসব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা ইমানের পরীক্ষা আল্লাহ দুনিয়াতেই আল্লাহর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এগুলো নবীর যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে ওলি বা পীর বুজুর্গ ওনাদের হাতে কিছুই নেই যে চাইলেই আল্লাহর হুকম থেকে আমি কিছুটা ঘটাই দেবো এই পাওয়ার আল্লাহ তারা কাউকেই দেন না যে শেখ অনেক ধন্যবাদ মনজ্ঞ আলোচনা পরিবেশন করার জন্য সম্মানিত দর্শক শ্রোতা যে কথা উপস্থাপিত হল ইতিমধ্যে নবী জীবনের এই ঘটনা থেকে আমরা পাই ধৈর্য সবর এবং আল্লাহ সুবাহন আহতালার উপরে চরম একটি নির্ভরশীলতার শিক্ষা আসুন আমরাও যেন বিপদে আপদে বা শত্রুপক্ষের ঘাত প্রতিঘাতে তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়াশীল হয়ে আল্লাফাকের কাছে কারোর জন্য হঠাৎ কোনো বদোয়া বা হঠাৎ বিরূপ মনোভাব প্রকাশ না করি আল্লাহ সুবাহন আহতলা আমাদের হেফাজত করুন আমরা আলোচনার ধারাবাহিকতায় আপনাদের পরে আমাদের আমি হাসিম মতানি আর আপনারা দেখছেন বাংলা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 शांिर जन्लम अवदान समाज शांति प्रतिष्ठाएसलम बुधवार रत साढ़े आठटाय पुनः सम्प्रचार सकाल सार्लाशेटी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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য আসসালাম আলাইকুম আরহামুল্লাহ আবরাত্মানিত দর্শক শ্রোতা বিরতির পরে আবারও আমাদের ধারাবাহিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি মহশা আল্লাহ যারা সাথে ছিলেন অনেক অনেক ধন্যবাদ আমরা যে আলোচনায় ছিলাম হাদিসের কাহিনী এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা অনেকগুলো পর্ব আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকের যে পর্বটি আলোচিত হচ্ছে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি তাইফের সেই হৃদয় বিদারক ঘটনা যা আমরা শেখ শহীদুল্লাহ খান মাদানির কাছ থেকে ইতিমধ্যেই অবগত হয়েছি এখন এই ঘটনার আলোকে গোটা মুসলিম জাহানের জন্য মুসলিম ওম্মার জন্য কি শিক্ষণীয় বিষয় রয়েছে এর উপরে আলোকপাত করছেন আমাদের বিজ্ঞ আলোচক মণ্ডলী আসুন আমরা শেখ হিজবুল্লাহ সাহেবের কাছ থেকে শুনি আমি আলোচনার শুরুতে প্রথমে একটি আয়াতলাওয়াত করে নেই সুরাজ জখরুফি আল্লাহ রবুল্লা আলমিন এর সাত করেছেন ওয়াকালু আহাদু আলা তারা বলল কেন নয় নুজিল কোরআন এই কোরআনটা নাজিল করা হল না আলা রাজুলিন একজন বিশেষ ব্যক্তির উপর মিনাল কাবিয়ত দুটি জনপদ থেকে যেকোনো একটি আজিম মহান এই যে বলা হয়েছে এখানে এর দ্বারা বোঝানো হয়েছে মক্কা হয়েছে আচ্ছা আলা রাজুল রাজুল বলতে বোঝানো হয়েছে মক্কার আবু জাহেলকে আর তয়েফের আমার মনে আসছে না দুজন সর্দার ছিলেন তাদের যে কো একজনকে বিষয়টা কি ছিল বিষয়টা ছিল যে রাসুল্লাহ তিনি মক্কায় দাওয়াতি কাজ করেছেন এবং ব্যর্থ হয়েছেন এটা কেউ বলবে না বলেও নেই কিন্তু তার মনের চাহিদা ছিল যে এই দাওয়াতটা আরো আশেপাশে ছড়িয়ে যাক এবং মক্কার লোকেরা খুব বেশি সহযোগিতা করছে না উপহাসল তখনই এই কথাটা বলেছে আল্লাপাক সেটা কোড করে আমাদের সামনে নিয়ে এসেছেন তাদের মাথা একটা ধারণা ছিল যে এত বড় দায়িত্ব রেসালতের দায়িত্ব নবুতের দায়িত্ব একজন পিতৃহারা মাতৃহারা মানুষের উপরে আসবে নিরক্ষর মানুষ হ্যাঁ কম্বি মানুষের উপরে আসবে যার সমাজে কোনো প্রভাব নেই যিনি নিঃস এই দায়িত্ব তো আসা উচিত যে নেতৃস্থানীয় যার প্রভাবশালী নিত্যশালী তাদের উপর আসা উচিত তাদের ধারণা তাদের ধারণা এটা ছিল কিন্তু আল্লাহ রাবুল্লাহ আলমিনের পরিকল্পনা বান্দার বোঝার কোনো শক্তি আছে শক্তি নেই আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মহান দায়িত্ব দিলেন তো তিনি এই দায়িত্ব পালন করার পর দেখুন লোকেরা তো তাকে সহযোগিতা করা দূরে থাকে বরঞ্চ মক্কার মানুষেরা জান করেছে করেছে যাই হোক আমি যেটা আসছি ওখানে আসবো দেখুন এই অবস্থায় আল্লাহ রাবুল্লাহ আলমিন তার প্রিয় বান্দা হাবিব খালিদ রসুল এটাকে অবলোকন করছে আর তার হাবিব সবরের কোরবানির মুজাহারা দেখতেছে আল্লাহর কি ক্ষমতা কি অভাব ছিল আল্লাহ কোন ফায়াকুনের মালিক বললি তো সব কিছু হয়ে যেত কিন্তু দেখুন শুধু তাইফ কেন মক্কার তেরোটি বছরে রসুল উল্লাহ যে যেমন নির্যাতিত হয়েছেন সাহাবায়ক রাম তু আল আহম যেভাবে নির্যাতিত হয়েছেন সেই হিসেবে তো আল্লাহ পাকেন গুরুত্বপূর্ণ সেটা হলো যিনি হকের ঝান্ডা বহন করবেন সত্য নিয়ে দুনিয়াতে চলবেন তার উপরে আল্লাহ তালার পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ বিভিন্ন ধরনের নির্যাতন জুলুম নিষ্পন হতেই থাকবে যার যত বেশি মিল থাকবে তিনি তত বেশি বিপদগ্রস্ত হবেন আমাদের সমাজে আজকাল একটু বিপদ পড়লে মানুষ মনে করে যে এই লোকটি হয় কত বড় পাপিষ্ঠ আল্লাহ তারা কত বড় বিপদ দিছে আসলে বিষয়টি উলটাও হতে পারে তার সর্বপ্রথম দাওয়াতের বিষয়বস্তু ও মূল লক্ষ্য উদ্দেশ্য কি থাকতে পারে সেটিও স্মরণ করে দিচ্ছেন আল্লাহ রাসুলসাল্লাহ তিনি তাদেরকে দাওয়াত দিলেন তাওহীদের সর্বশেষে তিনি আবার আশা করলেন আর জাহাখর আসলিহীম আমি আল্লাহর কাছে আশাবাদী যে তারা আজকে আমাকে কষ্ট দিলেও তাদের পরবর্তী প্রজন্ম এমন আসবে যারা পূর্ণ তৌহিদের উপর প্রতিষ্ঠিত থাকবে এবং শেরক মুক্ত হবে তাহলে একজন দায়ী ইল আল্লাহ তার জীবনে সময় যেন তৌহিদের উপর মানুষকে প্রতিষ্ঠিত করতে পারে ও শেরক মুক্ত করতে পারে সময় চিন্তা সময় থাকা উচিত আছে রসুল দেখুন কোথাও কোথাও কিন্তু নাম ধরে ধরে ব্যক্তিদের উপর বদা না কিন্তু এখানে করেননি বরং এখানে তিনি আল্লাহর আল্লাহ যে হবে তাকে বুঝতে হবে স্থান কাল পাত্র ভেদে সে দাওয়াত দিতে গিয়ে যদি বিরূপ প্রতিক্রিয়ার সম্মুখীন হয় তাহলে সে যেন কোন রকমের প্রতিক্রিয়া যে দোয়ার কারণে তো আল্লাহ আসমান ভেঙে পড়ার কথা কিন্তু তারপরে তিনি দোয়া করতেছেন আল্লাহ এদের মধ্য থেকে তুমি তোমার নিজের কথা বলছেন স্বীকার করছে আমার শক্তির দুর্বলতা তারা বুঝছে না আল্লাহ আল্লাহ তারা না তারা বুঝেনা এখান থেকে আমরা একটা দারুন গুরুত্বপূর্ণ একটা ইয়ে পাই তিনি সব সময় নিজের ত্রুটির কথা ভাববেন এক সেটার একটা আপত্তি খাবড়ে যাবেন না একটা প্রশ্নের আবিষ্কার করার চেষ্টা করবেন এই উদারতা যত বেশি দেখাতে পারবেন তার দাওয়াতের কার্যকরিতা তত বেশি হবে মক্কায় কত তার অনুসারীরা নির্যাতনের শিকার হলো কিন্তু এমনই একটা বড় ধরনের তার মাঝে ধৈর্য থাকতে হবে আসতে পারে কষ্ট তার জীবনে এর ফলাফল নাও আসতে পারে তার পরে পরবর্তীদের মাঝেও এর ফলাফল আসতে পারে এই ইমাম ইবনে তাইমিয়া রাহিমা উল্লাহ দায়ীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে তিনি বলেন দায়ের মাঝে তিনটি বৈশিষ্ট্য থাকা দরকার প্রথম হল আল এলমু আবিল ফেকু কাবলাদ দাওয়া দাওয়া শুরু করার আগে তার মাঝে এলম থাকতে হবে দ্বিতীয় হলো আল্লিনু মা আদাওয়া যখন দাওয়ার কাজ করবে তার মাঝে নম্রতা ভদ্রতা এটি অবশ্যই থাকতে হবে তৃতীয় হলো আসরু বা আদ আদা দাওয়ার কাজ শেষ করলাম এর মানে এটাই শেষ না দেখেন উম্মতের কত খেয়াল করেছেন এরা এখানে নির্যাতিত হচ্ছে এদের উপর অত্যাচার চলছে এই উম্মত বাঁচাতে হবে এরই পরবর্তীতে দাড়ি লাল্লাহ হবে কাজে বললো যে তোমরা হিজত করো প্রথমে পাঠালেনিয়া এবং সেই দাওয়াতের কাজ তখন মক্কা সীমানা পেরিয়ে তো বন্ধ করে দেননি না আমরা এই বিষয়টিকে আরেকটু ব্যাপক করি না কেন শুধুমাত্র আল্লাহ আল্লাহন যিনি বা যারা অভিভাবক আপনাদেরকে ধন্যবাদ দর্শক শ্রোতা আপনারা উপলব্ধি করলেন আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীর আলোচনার ফসল যে প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম কত ধৈর্যশীল ছিলেন ধৈর্যের যে অনুপম পরাকাশটা তিনি তাইফে দেখিয়েছেন নিজের শক্তির প্রয়োজন ছিল না আল্লাহ সুবহায়নাহার পক্ষ থেকেই প্রতিশোধ গ্রহণ করা হতো চরম প্রতিশোধ কিন্তু সেমত অবস্থায়ও তিনি ওম্মদকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখলেন আসুন আমরা প্রিয়নবি মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের এই অনুপম আমাদেরকে তৌফিক দান করুন আমার शेख बदरुद्दान रास्ता छेड़े थे के मुख फिर चलते जीवन बाचाईमारक आदाय आल्ला शांति खुजते इसलमे अपराधे शि सुंदर एक विधान नए ध्वस अनिवार्य शेख सैफ उद्दीन बिलाल मदाल तुन्नार आलो के जीवन गड़ार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 रविवार मंगलवार और बृहस्पतिवार संध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देर टाय बांगे बीस टी बांगल्